الله وبركاته <تصفيق> الحمد لله الحمد لله نحبه ونستعلمه ونستغفعه ونؤمن به ونتبكتل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يهدله فلا مادي له وأشهد أن لا إله إلا الله وعنه لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله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 كَهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْتُ لَا تَرَوْنَهُمْ الآية آمنت بالله صدق الله العلي العظيم احترم <تصفيق> حاضرين سورة أعرف آيات أه... الابتعون شرط الله أكبر الله লিবাস সংক্রান্ত এক আয়াত যেখানে রবুল্লা আলমিন আরো কিছু আয়াত বলেছেন তোমাদের জন্য উপকরণ রবুল আলামিন দুনিয়ায় সৃষ্টি করেছেন এটাই হচ্ছে পোশাক পাঠানোর অর্থ এখানে রবুল আলামিন পোশাকের কিছু উদ্দেশ্য বর্ণনা করেছেন যে পোশাক আমি মানুষকে কেন পোশাকের এই হুকুম দিলাম মানুষ অন্যান্য জীবজন্তুর মতো পোশাক ছাড়া এমনটা না কেন এটা বলে আলামীন তার উদ্দেশ্য বাদলে দিয়েছেন যদিও পোশাক সংক্রান্ত কোনো কথা বললে আমাদের অনেকেরই আপত্তি মুখে আমরা পড়ি এই কথা বলা হয় আমাদেরকে যে বাহ্যিক সুরতের কি মূল্য যদি ভিতর ঠিক না থাকে ভিতর ঠিক তো সব ঠিক পোশাক যেমনই হোক না কেন এইরকম মারি মানুষও আছেন দুনিয়া যারা উলঙ্গ থেকে এ কথাও বলে যে দিল থেকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে নিয়েছি জুড়া হয়ে গেছে এখন আর এই পোশাকের কোনো মূল্য নাই পোশাক খুলে ফেল নজিবিল্লা ওই রকম ন্যাংটা ফকিরোর অভাব নয় দেশে পাগল সোজা কথা মস্তিষ্কের বিকৃতি না ঘটলে এই এইরকম কথা এই এইরকম রুচি কারো থাকতে পারে আর যারা অন্তত পোশাকটা পরেন কিন্তু এই পাশ্চাত্য সভ্যতা ইয়াহুদ্দিন আসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েন ইয়াহুদ্দিন আসারা मुसलमान देंस करारमे नाना रकम कूटचाप नाना रकम कौशल तरा अवलम्बन कर इतिहास देखी एम मध्य अन्नतम एक हेद सभ्यता चेन्ज कर देना जुद्ध कर पराजित कर प्रयोन नहीं विषयटा गलउद्दीन यूपी रही तला खूब भलो बुझे কারণ তিনি ময়দানে ছিলেন প্রতিনিয়ত মোকাবেলা করেছেন খ্রিস্টানদের ইয়াহুদিদের তিনি দেখেছেন তারা কোন কোন জায়গাগুলিতে আক্রমণ করে তাদের নিঃশান কোনটা সেই তিনি তার সারা জিন্দিগির এই চাক্ষুষ অবস্থার প্রেক্ষিতে তিনি যে মন্তব্য করেছেন সেটা ঐতিহাসিক মন্তব্য হয়ে আছে আমাদের সামনে সেটা হচ্ছে কোনো জাতিকে পরাজিত করার জন্য। युद्ध प्रयोजन नाई जतर मध्य तुम्हार सभ्यता संस्कृति ढुकै जीने तुम्हारा जाए अनुगत हो जा सामने एकदम क्लियर जो पोशाकुद सभ्यतार जो कि आज संस्कृत नामे सब किचुर मध्य गंध ढुके ग যার ধরুন আজকে মুসলিম সমাজ বিশেষ করে তরুণ সমাজ তাদের কাছে দিনের কথাগুলো গা করে তারা আজকে মুক্তমনা তারা আজকে ওই বিজ্ঞান মনস্কতা এই দাবি করে ইসলামকে সেই সেকেলে ধর্ম হিসাবে মানুষের সামনে প্রকাশ করতেছে এগুলোর কারণ একটাই যে তাদের আমলা চরিত্রের মধ্যে পোশাকের মধ্যে ওই আহতি নারা তাদের সভ্যতাটাকে চাপাই দিতে পারছে এটার একটা প্রভাব পোশাকের প্রভাব বাহ্যিক সুরতের প্রভাব মানুষের আফলাব চরিত্রের মধ্যে স্পষ্ট ফুটে ওঠে এটা নিশ্চিত তো তাদেরকে যখন পোশাক সংক্রান্ত কথা বলা হয় পর্দার কথা বলা হয় তখন তাদের গাজালা করে তখন এই সমস্ত কথাগুলো বলে যে বহু দাঁড়িওয়ালাকে দেখেছি অপরাধ করে অ করতে বহু যুব্বাবালাকে দেখেছি অপরাধ করতে বোরখা পরেও অপরাধ করে নাউজ মিল্লা প্রতি তারাও বোরকা পরে এইরকম নানা রকমের অশ্লীল কথাবার্তাও তারা আমাদেরকে শোনায় বুঝাতে চায় কি আমার অন্তর ঠিক আছে পোশাকে কি আসে যায় এই অনুভূতিটা মাত্র দিনের ক্ষেত্রে না হয় দুনিয়ার কোনো মানুষ তার বাড়ির বাহিরের সুন্দর্য এটা কখনোই সে বাদ দেয় না এমন কোনো মানুষ দেখি নাই যে ঘরের ভেতরেই সুন্দর করে এটাকে সাজায় আর বাহির থেকে নোংরা মানুষ দেখে চুম লাগায় না আস্তর করে না এইরকম কাউকে তো দেখলাম বরং ভেতরে যাই হোক বাহির সাইডটা যেন মানুষ সুন্দরভাবে মনে করে ওই চিন্তাই সবার মধ্যে বাইর থেকে সুন্দর্য এমন কোনো গাড়ি তো দেখলাম না যে বাইরে নষ্ট ওটার কোনো খোঁজখবর নাই এই কথা বলে না সে যে আমার গাড়ির ইঞ্জিন ঠিক আছে তাইলে আর ওই পেন্টিং টেন্টিংয়ের কোনো দরকার ছিল না কিন্তু একটু টাচ লাগলেই তাড়াতাড়ি ওয়ার্কশপে পাঠায় ওটাকে সুন্দর করে নেন সুন্দর করে স্প্রে করে আবার আগের মতো করার একটা চেষ্টা চলে প্রয়াস চলে কেন ওইখানে কেন ওইখানে কেন এই প্রশ্ন আসে না যে ইঞ্জিন তো ঠিক আছে বাইরে একটু অসৌন্দর্য এটা কি আসা যায় ওই প্রশ্নটা আমার বাড়ির ক্ষেত্রে হয় না আমার গাড়ির ক্ষেত্রে হয় না ওই প্রসঙ্গটা চলে আসে ওই মানসিকতা চলে আসেন কেবলই দিন হুকুমের মধ্যে যে আমার ভেতর তো ঠিক আছে বাহির সমস্যা কোনো সমস্যা ফল কিনতে গেলেও একই সমস্যা ফলের মধ্যে যদি উপরে দাগ থাকে পচা ধরার আলামত থাকে সিল্কে গুঁড়ো পচে গেছে ওইটা যদি গোপনে ওই ফল বিক্রিটা দিতেও চায় আমাদের চোখ এড়ায় না এটা দেখে ফেলি প্যাকেট থেকে বের করে ফেলি ভাই তুমি আমাকে ধোঁকা দিচ্ছ কেন এই পচাটা কেন ঢুকাই দিলা এখন ফলওয়ালা যদি আমাকে বলে যে ভাই এটা উপর থেকে চামড়াটা পচে গেছে ভিতরে ফলটা ঠিক আছে এটা কিন্তু মানতে রাজি না না ভেতরও ঠিক থাকবে বাহিরও ঠিক থাকবে তাইলে এই ফল আমি কিনবো ওই ক্ষেত্রে সব এই রুকুন সবাই সচেতন আলহামদুলিল্লাহ কিন্তু দিনের ক্ষেত্রে আইসা এই ফতোয়াটা ঠিকই দেই যে বাইরে যেমন তেমন ভেতর আমার ঠিক আছে অরব্বল আলমিন কিন্তু এমনটি বলেন নাই অরব্বুল আলমিনের হুকুম হচ্ছে না বাহ্যিক গুণও ছাড়তে হবে ভেতরের গুণও ছাড়তে হবে কোনোটাই ছাপ নাই। বাহ্যিক সুন্দর বললাম ভেতর যেমন তেমন তাও আমাদের কাম্য নয় শরীর অতের আবার ভেতর ঠিক বাহ্যিক যেমন তেমন এটা শরীয়তের কাম্য নয় শরীয়তের কাম্ম হচ্ছে এবং প্রকাশ্য গুণা এটাও ছাড়ো ভেতরের গুণাও ছাড়ো সব ছাড়ো গুনা ছাড়ার ক্ষেত্রে যেমন হুকুম রবুল আলমিনের এমনটা ঠিক অন্যদিক বিষয়টাও রবুল আলমিনের কাছে এমনটাই যে আমার ভেতরও সুন্দর হবে বাহিরও সুন্দর হবে বাহির সুন্দর্যের শরীয়তের একটা দিক নির্দেশনা আমাদের সামনে আসছে আর কোরআন মৌলিক বিষয়গুলো বর্ণনা দেয় বিস্তারিত কোনো বিষয়ের বর্ণনা কোরআন দেয় দেয় নাই মৌলিক বিষয়গুলো কোরআন বলে দেয় রসুলের করিম সাল্লা আলী ও সাল্লাম মাধ্যমে নিজের জীবনের মাধ্যমে কোরআনের ওই আয়াত ওই হুকুমের ব্যাখ্যা দিয়ে গেছেন সাহাবেকরাম রসুলের আমলের ব্যাখ্যা দিয়ে গেছেন আইনায় মুস্তাহিদিনের আমলের ব্যাখ্যা দিয়ে গেছেন আমরা আমাদের পৌঁছতে পৌঁছতে ভাবে সহজ ভাবে উপস্থাপিত হয়েছে যে পোশাকের মৌলিক মাকসাদটা কি এই মৌলিক মাকসাদ যদি নষ্ট হয়ে যায় তাহলে কেউ পোশাক পরেছে বলে ধরা হবে না আল্লাহ ইসাদ করতেছেন ইয়াবারি আ এখানে মৌলিক দুইটা এক হচ্ছে যে আমি লিবাস পাঠিয়েছি এক নম্বর উদ্দেশ্য সতর ঢাকার জন্যে ফরজ ঢাকার জন্য। যতটুকু ঢাকা আমার জন্য ফরস আমাদের নাবি থেকে হাট পর্যন্ত আমাদের জন্যে এটা ঢাকা আমার জন্যে ফরস শয়তান অন্যতম তার আক্রমণের টার্গেট হচ্ছে আমাকে উলঙ্গ করা অন্যতম টার্গেট যে আয়াতেরি আমরা তিলওয়াত করেছি ওইখানে রকুল আলম বলেছেন যে শয়তান তোমাদেরকে ধোকা দিবে যেমন দিয়েছিল তোমার বাবা মাকে বিপদে ফেলেছিল কিভাবে যে তাদেরকে জান্নার থেকে উলঙ্গ করে বের করে দিস তাই শয়তানের সর্বপ্রথম টার্গেট থাকে বান্দাহকে আল্লাহ রহমত থেকে দূরে সরাই দেওয়া বান্দা ক্যালার মেয়ামত থেকে দূরে সরিয়ে দেওয়া এবং ফরজ আদায় হইতেছে না বোঝা যাবে যে তার উপর শৈতান ভালো করে চেপেছে বিভিন্ন আজাব গজব আশা এগুলো অন্যতম মৌলিক কারণ হাদিসের কথা এটা যে আল্লাহ তা যখন গুনা প্রকাশ্য শুরু হয়ে যায় আল্লাহ তো ক্ষমা করেন গোপনে গোপনে তুমি গুনা করো আল্লাহ তোমা করতেছেন আমাদের কত গুণা রবুল আলমিন ক্ষমা করতেছেন কিন্তু যখন গুণা প্রকাশ্য শুরু হয়ে যায় রব্বুল আলামিন তখন সেটা ক্ষমা করেন না এটাই রব্বুল আলমিনের অতীত থেকে আমরা এটা দেখে আসছি সিস্টেম যাই কেন তখন রব্বুল আলমিনকে সরাসরি চ্যালেঞ্জ করা হয় আলামিন কে সরাসরি চ্যালেঞ্জ করা হয় যে আমরা এই যে প্রকাশটা করতেছি বেপরোয়া মানুষ যখন বেপরোয়া হয়ে যায় তখন অবুলা আলামিন। তাদেরকে নাগালে আনার জন্য লেগাম টাইনের ধরার জন্যে একটু শাস্তি দিয়ে তাদেরকে সতর্ক করেন জাহান নামের স্থায়ী শাস্তি একটু দেখায় দেন যে তোমরা চিরন্তন এই শাস্তি ভোগ করার ক্ষমতা রাখো কিনা একটু দেখো টেস্ট করো মন্দা তখন ফিরে যদি আসে এই উদ্দেশ্যেই রবুল আলামিন শাস্তিগুলো দিয়ে থাকেন অনন্তকাল আখেরাতে রকম শাস্তি বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার আছে না দেখো যদি না থাকে মান্দা ফিরে আসো এই অপরাধ থেকে এ হচ্ছে শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য তো শাস্তি আজাদ দুনিয়ায় আসার অন্যতম কারণ একটা যে মানুষ যখন প্রকাশ্যে কুণার কথা থাকে ব্যাপার আর এই প্রকাশ্যে কনার অন্যতম একটা বিষয় আমরা এখন দেখতেছি সেটা হচ্ছে মানুষের পোশাক সমস্যা এইরূপ ব্যাহায় বোনা পোশাকের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে মাঝে মধ্যে বয়ই হয় যাল্লার গজবটা নাজিল হয়ে যায় আল্লাহ হেফাজত করে একে মুসলমান দেশে বাস করতেছি না বিধর্মীদের দেশে বাস করতেছি পোশাক দেখলে বোঝা মুশকিল আবার একটু বলে দেখেন একটু এই ব্যাপারে কথা বলে দেখেন সব মিডিয়া সহ সব আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে লেগে যাবে যে বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে চাও তালেবানি রাষ্ট্র বানাইতে চাও এই জন্যে দেশকে স্বাধীন করে আরে ভাই দেশকে স্বাধীন তুমি কেন করেছ দেশের মানুষকে যার নাম মুখী জন্য জন্যে এগুলো যারা বলে সত্যিকার অর্থে দেখা যাবে মুক্তিযুদ্ধে তাদের কোনো খবর উচিত এখন নিজেদের গা বাঁচানোর জন্যে নিজেরা লাইনে সিরিয়ালে আসার জন্য এই সমস্ত কিছু কথাবার্তা বলে সাধারণ মানুষের মন জয় করতে চায় ধোকা দিতে চায় আসল কথা মুক্তিযুদ্ধ দিন কেন্দ্রিক হয় নাই জুলুম কেন্দ্রিক হয়েছে এই মৌলিক বিশ্বযুদ্ধ मुक्ति दिन केंद्रिक नाई जुलूम केंद्रिकाना चरम जुलूम करते मानुष रुखे दाड़ी मुक्तिजुद्ध होता आल्ला नाम मुक्ति है अल्लाह तहिबूज तथा मानूष के विभ्रांत मानुष के भाग कर दे पोशा सम्पर्क रबुल উদ্দেশ্য বাতলে দিচ্ছেন ডুবুল আলমিন যে আমি পোশাক কেন আজেল করেছি ইউর ইসিকুম যেন তোমরা তোমাদের লজ্জাকে ঢাকো ফরজ ঢাকো সতর ঢাকোনে কেরাম কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন সতর খোলে যেতে পারে পোশাক পরার পরেও সতর খোলে যেতে পারে তিনটা কারণ তিনটা কারণ খুব খেয়াল করি কারণ আমরা অনেকেই জানি না জানার কারণে হয়তো আমাদের এই অবস্থা যে আমরা পোশাক পরেও আল্লাহ তালার পোশাকের যে মৌলিক উদ্দেশ্য এই উদ্দেশ্য পূরা করছি পোশাক পরেও আমার দ্বারা আল্লাহ তালার ওই মৌলিক উদ্দেশ্য পুরা হচ্ছে না পোশাক পরেও মানুষ সতর ঢাকে না বলে তিনটা কারণ হতে পারে এক প্রথম কারণ হচ্ছে যে যতটুকু ঢাকার এরিয়া অতটুকু পরিমাণ পোশাক আমি পরি কথার কথা ছেলেদের পোশাক যদি নাবির নিচে দেখা যায় নাবি দেখা যায় হাঁটু দেখা যায় হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে এখন ফ্যাশন হয়ে গেছে এখন মার্শাল্লাহ এটা আমি যখন পশ্চিমাদেরকে দেখি তখন হাঁটুর উপরে আমার প্যান্ট চলে আসে আমি আধুনিক হয়ে যাই আর যখন রসুল করিম সাল্লা আলী ওয়া সাল্লামের সূন্যত হিসাবে শুধু টাকুন উপরে প্যান্টটা পরতে বলি তখন আমি সেকেলে হয়ে যাই তাদের অনুসরণে আমার প্রসাদ পড়তে উঠতে হাঁটুর উপরে উঠে যায় আর রসুলের শূন্যত হিসাবে আমার প্রসাদটাকে আমি টাকুন উপরে উঠাইতে পারি না আমি সেকেলে হয়ে যাই ता से वास्तवता वस्तव ना असम्भव कारण रसुलर कैमर आखिर तारे दुनिया जारे तुम्हारे सम्पर्क छोड़ যার সাথে মহাপ্রত ছিল যার সাদৃশ্যতা তুমি গ্রহণ করেছ যাকে ভালোবেসেছ তার সাথেই তোমার হাসন হবে রসুলের মহাবতের আলামত মুখে বলা নয় রসুলের মহাপ্রতের আলামত জন্ম উৎসব পালন করার মধ্যে নয় রসুলের মহাপ্রতের আলামত হচ্ছে আমার আফলার চরিত্রে আমার পোশাককে আমার লেবা আসে আমার চলনে বলনে আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু হবে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ তাইলে বুঝবো আমি রসুলকে মহাবত করি তিনটা কারণ এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমার পোশাকটা যত দূর পড়লে আমার সতর্ক ডাকবে ততদূর আমি পড়ি না এই ক্ষেত্রে মেয়েদের মেয়েদের এই ক্ষেত্রে বেশি লঙ্ঘন হয় ছেলেদের তুলনায় এই অর্থের ছেলেদের তুলনায় মেয়েদের লঙ্ঘনটা বেশি হয় কারণ তার প্রায় পুরো শরীরটাই তো তার সতর্ক প্রায় পুরো শরীরটাই সতর্ক আপা, পা মুখ এগুলো খোলা রাখতে পারে কিন্তু যদি ফ্যাতার ভয় হয় যে এগুলোর কারণে অন্য কেউ ঘুণায় লিপ্ত হতে পারে দেখলে তাহলে কেন বলেছেন সেগুলোও ঢেকে রাখতে হবে সেই ক্ষেত্রে দেখা যায় মেয়েদের মিন জালিম শরীরের অনেক অংশই তারা খোলা রাখে আল্লাহ তারা হেফাজত করে খেদায় থাকবে কত গুণা যায় এই কারণে হচ্ছে পোশাকের কারণে আল্লাহ রাস্তায় বের হচ্ছি কারো কোনো খবর নাই আমি নামাজে আসতেছি আমার পরিবারের পোশাকের কোনো চিন্তা আমার নাই ভাই রসুল তো বলেছেন আমার জন্য আল্লাহ রসুল বলেছেন আমার জন্য অধীরস্থ যে নারী আছে সে পদ্মা করে না সে অন্যকে গুণাহার করে নিজেও গুণাহার হয় দায়ুষের জন্য জান্নাত তো হারান তো আমার এই নামাজের কি অর্থ হবে আল্লাহর আসতে আপনাদের কাছে আমরা করজোর আবেদন জানাই ভাই অন্তত সতরটা যেন ঢাকা থাকে তার কারণে যেন কেউ গুনাকার না হয় রাস্তায় যতজন মানুষ দেখবে যতদূর যাবে সমস্ত মানুষের গুণাহ তার আমল নামাই আসবে আমি যদি সহযোগী হই আমার আমল নামাই আসবে আর আমি সহযোগী না হলে এতদূর পৌঁছতে পারে না এটাও ঠিক একটু চিন্তা করলে আমরা দেখব ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে আমার শাসন চলবে না তো কোথায় চলবে আর রিজার্ল কবুয়া মনে আরেক নিঃশা আপনি আপনার ঘরের শাসক শাসন চাপায়া যাওয়া না আল্লাহ যে শাসন দিয়েছেন সেই শাসন প্রয়োগ করার নিজস্ব কোনো শাসন নয় আল্লাহ যে শাসন দিয়েছেন আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান ঘরে প্রয়োগ করার জিম্মাদার আপনি আমি সেই জিম্মাদারি কতটুকু আদায় করছি আল্লাহ তারা কিন্তু জিজ্ঞেস করবেন রসুল বলেছেন কুল্লুকুম রাহিদ অকুল্লুকুম তোমরা সবাই কিন্তু জিম্মাদার প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে জিম্মাদারকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার জিম্মাদারি কি আদায় করেছো সবাইকে জিজ্ঞেস করা হবে হাজির সতর খোলা থাকার তিনটা ব্যাখ্যা বলেছি এর মধ্যে একটা হচ্ছে যে যেই পরিমাণ পোশাক পরলে সতর ঢাকা হয় ওই পরিমাণ পোশাক পরে নেয় একটা কারণ দুই নম্বর কারণ পোশাক পরেও সে সতর ঢেকেছে বলে ধর্তব্য হবে না দুই নম্বর কারণ বা প্রক্রিয়া শুরু কী হতে পারে দুই নম্বর কারণ পোকা কেন বলেছেন যে এমন টাইট পোশাক যে পোশাকে তার অঙ্গগুলো ফুটে উঠতেছে সে সতর ঢেকেছে হাঁটুর নিচ পর্যন্ত পোশাক করেছে। হাঁটুর নিচ পর্যন্ত প্যান্ট করেছে। কিন্তু এত টাইট যে অঙ্গটা পুরো ফুটে উঠছে আমরা এখন যুবকদের পছন্দের পোশাকগুলো দেখি এখন যে যত শরীরের সাথে মিশে থাকে যত টাইট হয় অত বেশি তার কাছে এটা স্মার্টের এক বড় উপকরণ এটা যে শরীরের সাথে এঁটে থাকে যেই পোশাক এটাই তার জন্য আধুনিক পোশাক না ইসলামের পছন্দ হচ্ছে ঢিলে ঢালা পোশাক যেই পোশাক পরলে আমার শরীরের অঙ্গগুলো ফুটে উঠবে বিশেষ করে যার নামাজি আপনি প্যান্ট পরতেছেন প্যান্টের ব্যাপারে আমাদের আমরা হারাম বলব না নিষেধ করব না আপনাকে কিন্তু এমন প্যান্ট আপনি কেন পরবেন যা আপনার পেছনে যে ব্যক্তি নামাজ পড়ে সে আপনাকে দেখে বিব্রত হয় আমরা দেখি অনেক সময় নিজের কাছেই লজ্জা লাগে সামনের অবস্থায় কি অবস্থা হয় কি অবস্থা হয় আপনি পোশাক করেছেন পোশাক পরার পরেও আপনি পোশাক পরেন ধর্তব্য কারণ পোশাকের যে নক্সার সতর ঢেকে রাখা এখানে সতরকে আপনি ঢেকে রাখেন নাই বরং অনেক ক্ষেত্রে সতরকে প্রকাশ করছে দুইটা তিন নম্বর কারণ হচ্ছে প্রক্রিয়া যে প্রক্রিয়া পোশাক পরার পরেও আপনি পোশাক পরেছেন বলে ধর্তব্য হবে না শরীর হতে সেটা হচ্ছে এত পাতলা পোশাক যেই পোশাকের কারণে শরীর দেখা যায় সতর দেখা যায় এটা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি ছেলেদের হয় না বললে চলে মেয়েদের পোশাকগুলো এরকম পাতলাই হয় এখন যে তাদের শরীর দেখা যায় নওয়াজিল্লাহ মিন জালি শরীরকে আরও সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য। যত রকমের পোশাক আছে সেটা মুসরিফদের পোশাক হোক তাতে কোন সমস্যা নাই মানুষ আমাকে যদি এইরকম পোশাক হয় রসুল করিম সাল আলী আসাল্লাম একটা হাদিসে বলেছেন মুসলিম শরীফের হাদিস কেয়ামতের আগে মেয়েদের কিছু আলামত বলেছেন রসুল যে কিছু নারী এমন হবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে সেই সময় সাহাবায়িক কাছে এই কথাগুলো বড় আজীব মনে হয়েছে পোশাক পরেও মানুষ উলঙ্গ করে থাকে এটা তারা বুঝতে পারে নাই কৌতূহলী প্রশ্ন ছিল কিন্তু এখন এই প্রেক্ষাপটে রসুলের সেই চোদ্দশো বছর আগের কথাটা এখনকার প্রেক্ষাপটে আমাদের বুঝতে আর কষ্ট হয় না যে রসুল যে বলেছেন পোশাক পরেও মানুষ অলঙ্গ থাকে মেয়েদের ক্ষেত্রে পোশাক পরেও লগ সব যদি দেখাই যাবে তো পোশাক পরে লাভ কি শরীয়তের পোশাকের মৌলিক একটা উদ্দেশ্য হচ্ছে ইউ আর ইস তুমি তোমার সৌন্দর্য তুমি তোমার সতর্ককে ঢেকে রাখবো এটা হচ্ছে পোশাকের মৌলিক একটা উদ্দেশ্য কেউ ভাই যুবক যারা প্যান্ট পরেন তাদের কাছে আমাদের নিবেদন থাকবে যে পোশাকের এই মৌলিক দিকটা লক্ষ্য রেখেই আপনারা প্যান্টু বানাবেন শরীর যেন ফুটে না উঠে কাপড় যেন শরীরের সাথে না থাকে এঁচে না থাকে একটু ঢেলে ঢালা হোক এতে আরাম বোধ করবেন ইনশা আল্লাহ ততর ঢাকা থাকতে আরামও বোধ করবেন আমি নিশ্চিত করে বলতে পারি পোশাকের দ্বিতীয় যে উদ্দেশ্য আল্লাহ বলেছেন সেটা হচ্ছে ষা সৌন্দর্য বাড়ানো মানুষকে সুন্দর দেখায় পোশাক করলে। অলঙ্গ মানুষের দিকে কেউ তাকাবে পাগল মনে করে তার থেকে নজর ফিরিয়ে আনবে যদিও বহু জায়গায় বহু দুনিয়া যে সে আদিম পোশাকে আদিম পোশাক মানে যে পোশাকে সে জন্ম নিয়েছে সেই পোশাককে ফিরে যাওয়ার ফিকির করতেছেন কোন কোনো পাগল কোন কোনো এরিয়া এরিয়ায় এইরকম দুনিয়ার বহু এরিয়া আছে বিশেষ করে সমুদ্রের পারে। যে তারা ওই যেই পোশাকে দুনিয়া এসছে কিছু সময়ের জন্যে কিছু জায়গায় ওই ওই পোশাকে সবাই একত্রিত হয় মানুষের মস্তিষ্কে যখন শয়তান গোবর ভরে দেয় মগজগুলো খুলে ফেলে তখন এই রকম উদ্ভত চিন্তা মানুষের মাথায় আসে সুস্থ মানুষ কখন চিন্তা করতে পারে না যে সে তার লজ্জাকে তার লজ্জার বিষয়গুলোকে সে অন্যের সামনে প্রকাশ করবে আর মানুষের যখন লজ্জা চলে যায় অন্যতম একটা গুরুত্বপূর্ণ শাখা এটাই যদি চলে যায় তাহলে মানুষ পাপ করতে আর কোন চিন্তা করে পাপ করতে মানুষকে প্রাথমিক যে জিনিসটা বাধা দেয় সেটা হচ্ছে লজ্জা লজ্জা না থাকলে প্রাথমিক বাধাটা দূর হয়ে গেলে আল্লাহর ভয় কতজনের মধ্যে আছে আল্লাহ তা উদ্দেশ্য সৌন্দর্য প্রকাশ পাওয়া। এখন ওই সৌন্দর্য প্রকাশ করতে যায় অন্য মৌলিক উদ্দেশ্য যেটা সতর ঢাকা সেটা নষ্ট না এটা একটা দেখার খেয়াল করার বিষয় আমি পোশাককে সুন্দর করতে গেলাম क्योंकि मौलिक उद्देश्य जो आकटा आथमता सतर ढाई पोशाक के सूंदर करते गए जान वो सतर ढाई मौलिक उद्देश्य जान आर नष्ट ना हो जाए ख्याल रखें सुंदर करें हाकि मूलम्मानवी रहा है आने जन विषय सहज कर दिशें जे सूंदर करते गये देखा जा मानूष पसंद करना মানুষ তাকে দিনদার মনে করে না অথবা অহংকারী ভাবতে পারে নানা রকমের চিন্তা করতে পারে সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে নিজের মনোভাবটাইকে প্রধান দেওয়াই হচ্ছে কোনো বিষয় আমি সুন্দর পোশাক কেন করতেছি সুন্দর পোশাক কেন করতেছি নোংরা পোশাকের মধ্যে কোনো তাকোয়া নাই এটা মনে রাখি মনে করে কাপড় চোপড় অবস্থায় থাকা বা ওটার মধ্যেই বুঝি দিনদারি ওটার মধ্যেই বুঝি তাকোয়া অপরিচ্ছন্ন থাকা এটার মধ্যেই তা পাওয়া আমরা অনেকে মনে করি যে কেউ যদি একটু সুন্দর পোশাকে থাকে একটু আয়রন করে পাঞ্জাবিগুলো জামাগুলো সুন্দর করে রাখে তাহলে অনেকে মনে করে যে হুজুর আল্লাহওয়ালা না বুজুর্গ না বুজুর্গ তখনই হয় যখন কাপড় ইস্ত্রি করে না পড়তে পড়তে কাপড় ওপরের দিকে উঠে যায় রাস্তার ময়লাগুলো তার জামায় লেগে থাকে পান খেতে খেতে দুই পাশ দিয়ে লাল পিক পড়তে থাকে তখন আমাদের অনেকের ধারণা না লোকটা বড় বড় বুজুর্গ মানুষ আল্লাহ আলাম দিন দুনিয়ার কোনো খোঁজ খবর নাই প্যারে হাজার নাম শরীয় পরিচ্ছন্ন একজন মানুষের রুচিতে বাদে এমন কোন আমল আমার দিন দেয় আমার দিনকে খাটো করবেন না দিনের অপব্যাখ্যা করে আমার দিন সুন্দর আল্লাহ জামিন আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এক সাহাবি রসুলের দরবারে আসছে নোংরা পোশাক ছিঁড়ে ফাটা রসুল করিম সাল তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ ওই সাহাবি বলে রসুল আল্লাহ হা আল্লাহ তালা আমাকে নিয়ামত দিয়েছেন রসুল জিজ্ঞেস করলেন কোন ধরনের নিয়ামত বলি রসুল আল্লাহ আমাকে আল্লাহ গোট দিয়েছেন গোরু দিয়েছেন দিয়েছেন অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহ দিয়েছেন সেই নিয়মটা প্রকাশ করুক এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন সুন্দর পোশাক পরার ওই সুন্দর পোশাক না পরে আপনি এটাকে তাকুয়া মনে করতেছেন না এরকম না দিন ওই যা যে আল্লাহ তাহলে আপনাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত প্রকাশ করেন কিন্তু এই নিয়ামত প্রকাশ করতে গিয়ে যে কথাটা বলছিলাম যে রহমতুল্লাহ আরেক মৌলিক দুইটা বিষয় আমাদের সামনে রাখছেন যে ওই সুন্দর পোশাক করতে গিয়ে ওই দুইটা জিনিস তুমি খেয়াল রাখো তাহলে আর ফেতনায় পড়বা না সমস্যায় পড়বানা ওই সুন্দর ওই ওই মৌলিক দুইটা বিষয় কি একটা হচ্ছে যে মানুষ আমাকে ধনী বলবে এই উদ্দেশ্যটা মাথা থেকে শোনাব সুন্দর পোশাক পরব দামি পোশাক পরবে আল্লাহ যদি তৌফিক দেন কিন্তু মাথায় যেন এই জিনিস না আসে যে আমার দামি পোশাক দেখে মানুষ বলবে ওরি বাপরে লোকটা মনে অনেক দা অনেক ধনী মানুষ তত দামি পোশাক পড়ছে এই কারণে নয় মানুষ কি বলবে না বলবে সেই জন্য আমি সুন্দর পোশাক পড়বো না আমার মাথায় থাকবে আমার রব আমাকে নেয়ামত দিছে সেই নেয়ামত আমি প্রকাশ করতেছি আমার মনের শান্তির জন্য আমার নিজের আরামের জন্য এই উদ্দেশ্যে যদি কেউ দাবি পোশাক পরে এই উদ্দেশ্যে যদি কেউ আরামের পোশাক পরে তাহলে সে সুন্মতের উপর আছে বলেছেন না না অপচয় করেছেন এটা অপচয় তখনই হইত যদি উদ্দেশ্য হইত মানুষকে খুশি করা যে মানুষ আমাকে ধনী বলবে তখন গিয়ে অপচয় হতো। হাদিয়ে আসছে আল্লাহ তারা যখন নেমত দেন ফুল মাসি তা তোমার যা মনে চায় খাও যেগুলো হালাল যা মনে চায় পড়ো সমস্যা নাই দুইটা বিষয় তোমাকে এড়াইয়া চলতে হবে এই দুইটা বিষয় এড়াইয়া চললে যা খাবা এটার কোনো হিসাব হবে না আল্লাহ ওইভাবে নেবেন না আর যা পড়ছো আল্লাহ তালা হিসাব নেবেন না দুইটা বিষয় এড়াইয়া চলতে হবে সারা ফুলাখি ইলা আল্লাহ তালা বলেন সারা ফুলা মাখিলা ইলা এক হচ্ছে অপচয় আর এক হচ্ছে অহংকার খাওয়ার সময় অপচয় করো না যা মনে চায় তোমার যা দরকার যতটুকু খেতে পারো খাও অপচয় করো নষ্ট করো না আরেক হচ্ছে অপচয় কোনটা অপচয় কোনটা এটাও আরেক আমাদের সামনে ক্লিয়ার করে দিছে যে অপচয় হচ্ছে যতটুকু খেলে আমার পেট ঠান্ডা চোখ না চোখকে ঠান্ডা করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক কিছু করতে হয় এই চোখ ঠান্ডা করতে গেলেই আমাকে অপচয়ের দিকে চলে যেতে হবে আমার রুচি চাইদা যতটুকু আছে ততটুকু যাই ইচ্ছা আমি খেতে পারি যদি তা উফিক থাকে কিন্তু চোখ ঠান্ডা করতে গেলে এই চোখ ঠান্ডার মধ্যে আশপাশে ব্যাপারও থাকে একজন মানুষের সামনে হাজির করব। নানা রকমের খাবার হাজির না করলে সে কি মনে করবে অতচ এত এত আইটেম আমরা হুতুর মানুষ এগুলো আমাদের বেশি দেখতে হয় এত এত আইটেম হাজির করে যে সারাদিন বসে বসে খেলেও তো শেষ হবে খান খান বেশি করে খান তো এত খানা যখন ব্যবস্থাই করছেন হুজোরের জন্য সারাদিন হুজোরকে রাখার ব্যবস্থাও করে রাখেন বাইন্দার রাখেন ঘরের মধ্যে যে সারাদিন খাওয়া যাবে আরে আশ্চর্য এটা অপচয় আমার পক্ষে এত খাবার খাওয়া সম্ভব না আপনি কেন আয়োজন করলেন কেন তৈরি করলেন এটা অপচয় আমি যতটুকু খেতে পারব সেটা যত উন্নত মানের খাবার হোক আপনি তৈরি করতে পারেন নিজে যত খেতে পারবেন তৈরি করেন কোনো সমস্যা নাই আল্লাহ বলেন রসুল বলেছেন এটার মধ্যে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে সারাফ অপচয়ে চলবে না মাখিলা চলবে না মাখিরা চহংকার যা আমার সামর্থ্য আছে ক্ষমতা আছে দেখেন কত আইটেম আমি করেছি আমার অনুষ্ঠানে প্রোগ্রামগুলোতে আমরা দেখি কত রকমের আইটেম নষ্ট হয় এটা নিষেধ এটা নিষেধ এই জন্যে পোশাকের ক্ষেত্রে আমরা ওই জিনিসটা লক্ষ্য রাখবো যে মানুষ আমাকে ধনী বলবে ওই চিন্তা মাথার থেকে সরায়া। চিন্তা আসবে দুইটা এখন হচ্ছে আমি আমার রবের নিয়ে আমত প্রকাশ করতেছি রবের সামনে আরেক হচ্ছে আমার নিজের শান্তির জন্যে নিজের আরামের জন্যে আমি দামি পোশাক আরামের পোশাক ব্যবহার করতেছি যদি এইরকম উদ্দেশ্য থাকে তাহলে যত সুন্দর পোশাক হোক যত আরামের পোশাক হোক যত দামি পোশাক হোক যে সেটা যদি প্রথম মৌলিক যে উদ্দেশ্য তার সাথে যদি সাংঘর্ষিত হয় তাহলে কোনো সমস্যা নেই স্বাভাবিক এটা হচ্ছে পোশাকের মৌলিক দুইটা উদ্দেশ্য তিন নম্বর মৌলিক উদ্দেশ্য হচ্ছে যেটা আমরা হাদিস থেকে পেয়েছি এই আয়াত থেকে দুইটা মৌলিক উদ্দেশ্য পেয়েছি তিন নম্বর হাদিস থেকে আরেকটা মৌলিক উদ্দেশ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে বলেছেন রসুল সাল্লী ওসাল্লাম বলেন যে এই ব্যক্তি অন্য কোনো কমের সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের দলের অন্তর্ভুক্ত হিসাবে আল্লাহর কাছে এটা বর্ণ বলেছেন ক্ষেত্রেও প্রযোজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য এটা আমার প্রযোজ্য, এটা অন্যান্য শরীরের অন্যান্য সুরতের সাথেও প্রযোজ্য এটা আমার ঘর বাড়ি বানানোর ক্ষেত্রে বাচ্চাদের পরিসের ক্ষেত্রে লালন পালনের ক্ষেত্রে সব ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য যে আমি আমার জীবনটা আমার লাইফটা আমি কাকে অনুসরণ করে আগে যদি অন্য কৌমকে পছন্দ করে তাদের পোশাক আমি ধারণ করি তাহলে রসুল বলেন তুমি তাদের অন্তর্ভুক্ত হিসাবে আল্লাহ করু কপালে টিপ করে হাজত মস্তি আলিয়া বর্তমান সময়ের শ্রেষ্ঠ মুফতি তিনি বলেছেন এটা অসুন্দর এটা বিজাতীয়দের সংস্কৃতি কপালে টিপ পড়া কেউ পড়লে সে অন্যায় অপছন্দনীয় কাজ করলো কিন্তু যদি কেউ এই উদ্দেশ্যে পড়ে যে আমার পাশের নারীরা কপালে টিপ পড়ে হিন্দুরা ওই কারণে আমিও পড়লাম সুন্দরীত্বর লাগে ওই উদ্দেশ্য যদি মাথায় ঢুকে যায় তার ইমানটাই চলে যাবে তার ইমান চলে যাবে কারণ রসলের সুন্নার পোশাক তার পছন্দরা মুশ্রিকদের সুন্না তার পছন্দ মুসিদদের তৈরি তা আপনি যাকে পছন্দ করবেন আল্লাহ রসুল সার্টিফিকেট আগেই দিয়ে দিচ্ছেন তুমি যাকে পছন্দ করে তোমার জীবন ধারণ করবা তার সাথেই তোমার হাসর হবে তুমি তার দলের অন্তর্ভুক্ত হবা পোশাকের ক্ষেত্রেও ভাই একটু চিন্তা করি আমি যে আমার পোশাক এক হচ্ছে মুষাবাহা হাদিসের দুইটা শব্দ এক হচ্ছে মুষাবাহা সেটা হচ্ছে অন্যের সাথে পোশাক মিলে যাওয়া আরেকটা হচ্ছে অন্যকে ফল করে ওইরকম পোশাক বানানো দুটা দুই জিনিস যদি অন্যের সাথে আমার পোশাক মিলে যায় কাকতালি ইচ্ছে করে না মিলে গেছে যে আমি একটা পোশাক পড়েছি দেখা গেল একজন মুশ্রিক ওই রকম পোশাক পরেছে কথার কথা এখন ইন্ডিয়ানরা পাঞ্জাবি পরে ব্যাপক হারে তারা তাদের প্রোগ্রামগুলোতে পাঞ্জাবি পড়ে এখন আমিও পড়লাম আমিও পড়ি আমরা পাঞ্জাবি আগের থেকেই পড়ি মিলে গেছে কিন্তু তাদের পাঞ্জাবির ধরনটা যেমন আমি চেষ্টা করবো আমার ধরনটা যেমন যেন তেমন না তাইলার মিল থাকলো না কিন্তু যদি আমার উদ্দেশ্য ওইরকম হয় যে তার পোশাকটাই সুন্দর আমার দেশের পাঞ্জাবি মৌলিরা যেটা পরে এটা সুন্দর না এটা আমি ফলো করব না আমি ফলো করব ওই ইন্ডিয়ার নায়করা যে সমস্ত পাঞ্জাবি পরে তাদের স্টাররা যে সমস্ত পাঞ্জাবি পরে অভিনেতা যে সমস্ত পাঞ্জাবি পরে ওই পাঞ্জাবি আমি পড়বো যদি এটা হয় রসল বলেন এটা হচ্ছে তেশাব্য এটা তেশাব্য ইচ্ছা করে তুমি তার সাদৃশ্যতা গ্রহণ করেছ মিন হোম তার হাসর যেখানে হবে আমার হাসরও সেখানে হবে নজুল্লাহ এটা পোশাকের একটা মৌলিক উদ্দেশ্য আমি পোশাক বানানোর সময় চিন্তা করব। আমি কাকে ফলো করে পোশাক বানাইতেছি আমার মডেলকে কাকে মডেল বানাই আমি আমার পোশাক বানাইতেছি এটা খেয়াল রাখবো এটা খেয়াল রেখে যদি পোশাক বানাই যত দামি পোশাক বানাই সমস্যা নাই সমস্যা একটাই আমি যেন বিজাতীয় কাউকে আমার মডেল না বানাই আমার মনে তো একজন যদি তার সাথে যে লিবাস পড়লে বাহ্যিকভাবে মানুষ মনে করে উত্তাকি ওই লিবাস ধারণ করাও আমার জন্য তাকওয়া এটাই তাকওয়া এটাই তাকওয়া আমরা এই প্রসঙ্গে অনেকে আমাদের কি প্রশ্ন করেন বিশেষ করে আমাকে করেন যে আপনি তো ওই জন্য বৃষ্টিপিতে গেছেন জাকির নাইক সাহেবের ওই টাই নিয়ে আপনারা কিছু বলেন নাই হ্যাঁ কথা হয়েছে আমি নিজে কথা বলেছি আমরা বলেছি এটা যে আপনি যতই এটাকে বৈগত দেওয়ার চেষ্টা করেন যতই বলেন এটা খ্রিস্টানদের পোশাক না যতই ওই আপত্তি যেটা বলে যেটা ক্রুশের মতো দেখতে দেখা যায় আপনি যতই প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে না এটা ক্রুশের মতো না কিন্তু এটা তো ঠিক যেটা এটা তাকওয়ার না। এটা তো ঠিক এটাকে কেউ দিনদার কোন মানুষের নিবাস হিসাবে গণ্য করে না তাইলে আমরা আমেরিকায় গেলেন সেখানে তিনি ওবামার সাথে বসেছেন এই যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছেন তিনি তো টাইপরে যান নাই ওই জায়গায় তার সমাজ তো নষ্ট হয় নাই তিনি তার সমাজ নিয়েই ছিলেন নামাজের সময় তিনি প্রেসিডেন্টকে বসায় নামাজে চলে গেছে আলহামদুলিল্লাহ তার কোনো হয় নাই বরং তিনি মুসলিম সমাজের কাছে হিসেবে প্রকাশ হয়েছে তার ঈশ্বর বেড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার ইজত কেউ বাড়াই আমরা শুনেছি তার ছেলে আলহামদুলিল্লাহ মুহম্মদ বিন সালমান যিনি যুবরাজ তাকে নিয়ে নানান কথা এখন ভাসছে হাওয়ায় ভাসছে এটা শিয়ারা ভাষায় দিতে এটা আপনারা বিভ্রান্ত হবেন না প্রসঙ্গ কথাটা বলেনি मिनार ट्रेजिडी घटे सलमान गहर के दायर करहर से कथाए जागार गाड़ी बहर छवि आईना अपनी फिट कर दिए से एक जन के देखे तरह फेसबुक আমরা এগুলো বুঝি এই সমস্ত কথায় বিভ্রান্তিতে পারবেন না শুধু দুয়াকতে থাকেন আল্লাহ ওই ফয়সাল ফয়সালের মত যিনি হুঙ্কার দিয়েছেন যিনি হুংকার দিয়েছেন যিনি তেল বন্ধ করে দিয়েছিলেন আমরা স্বার্থ তাদের হাতে তাদের হাতে তারা একটু শক্ত হলে সারা দুনিয়ার মানুষ তাদের কাছে আসতে বাধ্য ইশা আল্লাহ তারা আল্লাহ তারা খনিজ রেখেছেন কালো সোনা তেল রেখেছেন গোল্ড রেখেছেন সফ রেখেছেন আলহামদুলিল্লাহ তারা একটু হিম্মত করলেই হয় আমরা আশা করব আল্লাহ তারা আমাদের এই শাসকদের মাধ্যমে আবার ইসলামের কোনো জাগর তৈরি করো কি যতটুকু শুনেছি ওই মোহাম্মদ বিন সলমান কঠিন শিয়া বিরোধী কঠিন ইয়াহুদিন আসার বিরোধী তাকে তার বদনাম ছড়ানোর জন্যে এই সমস্ত কথাগুলোর সামনে আসতেছে ও ভাই আমরা যে প্রসঙ্গটা বলছিলাম আমরা জাকির নায়ক সাহেবকে এটা অনুরোধ করেছি আপনি যেহেতু দিনের দায় মানুষের সামনে দিনের দাওয়াত দেন আপনার লিবাস আপনার পোশাকও যেন তাের কাজ করে আপনাকে দেখে যেন একজন মানুষ আপনাকে ফলোয়ার বানাবে আপনার কথায় আপনার পোশাকও যেন আপনাকে ফলোয়ার হিসাবে সে গ্রহণ করতে পারে প্লিজ আপনি সেই পোশাকটাই গ্রহণ করুন আমরা আমাদের কথা বলেছি কাজেই আপনি চিন্তা করবেন যে তাকওয়ার লিবাস কোনটা কোন লিবাস পড়লে মানুষ মনে করবে আমি দিন দার এটা জরুরত আছে এটার দরকার আছে কারণ এর আসর এর প্রভাব আপনার দিলের মধ্যে অন্তরের মধ্যেও পড়বে ইনশাআল্লাহ তারা প্রিয় হাজরিন আমাদের ওই চারটা বিষয় পোশাকের আমাদের খেয়াল রাখা এক নম্বর বিষয় হচ্ছে আমার সতর যেন ঢাকে দুই নম্বর বিষয় আমার সৌন্দর্য প্রকাশ পায় তিন নম্বর বিষয় হচ্ছে আমার এই পোশাক যেন বিজাতীয়দের সাথে মিলে না যায় চার নম্বর পোশাক হচ্ছে আমার পোশাক যেন তাকওয়ার পোশাক হয় যে পোশাক করলে মানুষ মনে করবে আল্লাহ আল্লাহটা মুসলমান দিনদার ইনশা আল্লাহ তারা এই চারটা মৌলিক বিষয় রেখে আমার পোশাককে আমি যত সাজাইতে পারি আমার পোশাককে আমি যত আরামের বানাইতে পারি যত দামি করি না কেন এটা কখনো শরীর বিরোধী হবে না ইনশা আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে দিয়ে সকল ক্ষেত্রে রসুরের সুন্না ফলো করার তোফি কেনাজ কর